الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عضوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد، صلوات الله عليه وسلامه সম্মানিত বাংলাভাষী ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার চতুর্থ আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে तउहिदुरुबिया बंदुगण रुबिद तीन प्रकार तौहिदुल तृत्य नम्बर तहहीदुल असमा सेफात तो तौहिद रुबुबिया रफ थे रुब संक्षिप्त अर्थ हे अल्लाह त काज बाश् सम्मानित भैया सुप्रिय बंदुगण रब शब्द अर्थ हमिक स्रष्टा नियंत्रणकारी रिजिकदाता सब किस जिन्हें भरण पोषण करें सबकि जिन नियंत्रण करें एटाई तौहिद रूबिया मूल कथा सार कथा सम्मानित भैया सुप्रिय बंदुगण आसमान ए जमीन मालिक रबुल आलमीन গ্রহ এবং নক্ষত্রের মালিক হুসেন আল্লাহ তালা মানুষ এবং জিন জাতির মালিক হুসেন রব্বুল আলমিন ফেরেস্তা এবং যত মখলুক রয়েছে এই জমিনে এবং জমিন আসমানে তথা আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং মালিক হুসেন রব্বুল আলমিন এবং সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয়টির প্রতি বিশ্বাস একাই হচ্ছে তৌহিদুর রুবু ভার মূল কথা আল্লাহ তালা বলছেন আমাদেরকে দিয়ে থাকেন সুপ্রিয় বন্ধুগণ আসমান এবং জমিনের মালিক যেমন রব্বুর আলমিন আসমান এবং জমিনের নিয়ন্ত্রণকারীও হচ্ছেন তিনি রব্বুর আলমিন করণ ক্রিমে বিষয়টি বিভিন্ন স্থানে বিভিন্ন আয়তিক কারিমার ভিতরে অনেক সুন্দর করে রবুল আলমিন উল্লেখ করেছেন এবং লোকেরা যাতে তার রাসুলের প্রতি নবীদের প্রতি অতিরিক্ত সীমালঙ্গন করে না বসে সে বিষয়টি রবুল আলমিন অনেক সুন্দর করে উল্লেখ করেছেন তুলে ধরেছেন রবুল আলমিন বলছেন তার রাসুল সাল আলী আসলামকে উদ্দেশ্য করে কুল লা ইল্লা আলামুল কুলিফী খাইর আল্লাহ না আল্লাহ যা চান তাই হয় আমার নিজের উপকার কিংবা ক্ষতি করার কোন ক্ষমতা নাই ওইবা লু মেদাল আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে कौलान मा मालिक हब्वर आलमीन कल्याण दान करके रक्षा करें सूतरा रसू सल अल्लम जी निजेपकार क्षति करते তাহলে এই মহাবিশে আজকের এক শ্রেণীর লোকেরা আরবের মুশ্রিকরা যা না করতো আজকের নামদারি এক শ্রেণীর মুসলমানেরা তাই করে আরবের মুশ্রিকরা ও বিপদে পড়লে রব আলীনকে ডাকা শুরু করে দিত আবার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তখন আল্লাহ তালা কে ভুলে যেত শিরিক শুরু করে দিত পক্ষান্তরে আজকের দিনে মুসলমানেরা দেখা যায় বিপদে পড়লেও আল্লাহ আল্লাহকে ডাকে না বরং তাদের বিভিন্ন এই সেই পীর পুরোহিত তাদেরকে ডাকা শুরু করে দেয় আলমিন বলছেন ফাইদা রকি ফুলকি দাউলসুইন আল্লাহদ্দিন যখন তারা সমুদ্র পথে সমুদ্র পথে বিপদে পড়ে যেত তারা ডাকতো তার কাছে আশ্রয় চাইতো তার কাছে সাহায্য চাইতো কিন্তু যখন রব্বুল আলমিন তাদেরকে রক্ষা করে স্থল ভাগে নিয়ে আসতেন তখন আবার তারা শিরিখ শুরু করে দিত কিন্তু আফসোসের বিষয় আজকের এক শ্রেণীর মুসলমানের নামধারী মুসলমানেরা কিন্তু লিপ্ত হয়ে যায় মনের অজান্ত নৌপাথে নৌপথে হঠাৎ করে আপনার লঞ্চ হেলতেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে শুরু করে দেয় খাজা বাবাকে ডাকা শুরু করে দেয় খানজাহানকে ডাকা আব্দুল কাদের জিলানিকে ডাকা বিভিন্ন ব্যক্তিকে ডাকা শুরু করে দেয় আরবির মুশ্রিকরা যেখানে আলাহকে ডাকতো আর সেখানে এক নামধারীর মুসলমানেরা বিবাদে বললে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদিকে ডাকা শুরু করে দেয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আরেকটি হচ্ছে রব আল হচ্ছে সকল কিছুর মালিক তিনি সহ কিছু সৃষ্টি করেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ জিন সব সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ তালা এবং সকল কিছু শ্রেষ্ঠ হচ্ছেন রবুল আলমিন এবং সকল কিছুকে كذلك؟ الله قالت وَمَا مِنْ دَعَبَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا اي زميني أمون كنو براني ني زار رزق ربابوست رب العالمين قرن سبحان الله شاكل شاكل رزق ربابوست رب العالمين قرن سشتي رب العالمين قرن رب العالمين قالت لله ملك السماوات والأرض يخلق ما يشاء يحبوا لمن يشاء اناثا ويحبوا لمن يشاء الذكور او زوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير الله تعالى bütün لله ملك السماوات والارض اسمان وبزميني সকল রাজত্বের মালিক ও রবের العالمين يخلق ما يشاء تিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন يهب لمن يشاء انثى ويهب لمن يشاء ذكورا تিনি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে খুশি তাকে তাহলে ছেলে কিংবা মেয়ে অথবা ছেলে মে উভয়টি সৃষ্টি এবং দান করার মালিক হচ্ছেন রব্বুল আলমীন কিন্তু আফসোসের বিষয় এক শ্রেণীর নাম ধারী মুসলমানেরা ছেলে সন্তান হচ্ছেনা তখন ছুটে যায় বিভিন্ন पीर पुरोहित गणकर का फकर विभिन्न क्षमता नहीं आल्लाश नहीं दीर्घ दिन जब सन्तान ना भावसाटा व्यर्थ हल्ला तला जानने व्यर्थ हमारे अन् सबल नवउिता दीचन ना क्या दी पर সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধু আলমিনে এমন কেউ নেই সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে পারে রবুর আলমিন যদি তোমাকে ভালো কিছু দিতে চান কল্যাণ করতে চান তোমাকে তাহলে সেই কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে মহাবিশ্বে এমন কেউ নেই তাহলে কল্যাণ এবং কল্যাণ দুটো মালিকই রব্যুর আলমিন অতএব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আমাদের যখন কোনো কিছু চাওয়া প্রয়োজন হয় আমরা আমাদের রবের কাছে যদি বিপদ থেকে উদ্ধারের জন্য কোনো কিছু বলতে হয় আমরা আমাদের রবের বলবো। ইব্রাহিমের কণ্ঠে আল্লাহ বলছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন আমি যখন অসুস্থ হই আমার সেই মালিক রব্যুল আলামিন তিনি আমাকে সেবাদান করেন সুতরাং অসুস্থ হলে রব্যুল আলমী সেবাদান করতে পারেন অন্য কেউ নন চেনার চেষ্টা করি আল্লাহ তালা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করি আল্লাহ তালা বলছেন অমা কদার উল্লাহা হক রিহি আল্লাহ তালাকে সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে কারণ বিভিন্ন সময় আল্লাহ তালার যে গুণ আল্লাহ তালা যমতা আল্লাহ তালার যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার যে বলত্ব বিষলত্ব আল্লাহ তালার যে আল্লাহ ক্ষমতা সম্পর্কে জানার চেষ্টা করি তার রুবের সম্পর্কে সঠিক ধারণা অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিদান করুন আমিন